والله يعلم وأنتم لا تعلمون إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده له فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمد عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وَعَسَىٰ أَن تُحِبُّوا شَيًّا وَهُوَ شَرٌ لَكُمْ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ أمرا إنشاء الله هذه سرية أما دير ألو تون مشاري الاسواق الى مشاري الاسحد وموسير البنام الى دار السلام كتاب الجihad اي الكتاب এবং এর লেখক হচ্ছেন ابي زكريا دمشقي الدوميتي رحمه الله এই کتابটি এর টপিকস হচ্ছে জিহাদ সম্পর্কে জিহাদ সম্পর্কে বিস্তারিত ফিকহ এবং এর খুঁটিনাটি প্রায় এখানে তিনি নিয়ে আসছেন এবং আমরা আসলে কেন এই কিতাবটা সিলেক্ট করলাম আসলে বর্তমান এমন এক সময় যে জিহাদ যখন আইন ব্যক্তির ব্যক্তিগত ভাবে জিহাদ হচ্ছে জার সানাম বা দিনের শীর্ষ চূড়া এবং অন্যতম একটা অবলিগেশন আল্লাহ সুবাহ এই দিনকে কায়ে করার জন্য এই দিনকেলিশ করার জন্য এই দিনকে প্রতিষ্ঠিত রাখার জন্য मुस्लिम देपत्तार जो जिहा दिखी सिलेक्ट करेपेटा के आलमास रचना प्राय आठश हिज्री दिखे आठशो बारो तेर हिज्री दिखे दैट मीस एक् चलते चौदहश हिजड़ी आज के थे प्राय, प्राय छ पूर्व লেখক আবি জাকারিয়া আল দিমাসি আল দুমাইতে ইবনায়ন হাস তিনি আমাদের পূর্বতন স্কলারদের মধ্যে একজন অন্যতম স্কলার আমরা এটা এই জন্য সিলেক্ট করছি আজকে থেকে ছয়শ বৎসর পূর্বের যে রচিত যে কিতাব কারণ বর্তমান সময়ে এটা নিয়ে অনেক ইখতলাফ আছে অনেক ভুল আন্ডারস্ট্যান্ডিং আছে অনেক স্কলারদের মধ্যে এ ব্যাপারে অনেক ইখতলাফ এবং অনেক রকমের মতভেদ আছে তো এই জন্যই আমরা আমাদের পূর্ববর্তী স্কলারদের থেকে একটা মানে অন্যতম কিতাব সিলেক্ট করছি ইনশাআল্লাহ তিনি এখানে ধারাবাহিকভাবে প্রথমত প্রত্যেকটা টপিক্সের উপরে কোরআনের আয়াত তারপরে হাদিস থেকে অতপর সালাফুসাল আলেহ থেকে কোটেশন উল্লেখ করেছেন এখানে তিনি তার নিজের অভিমত খুব কমই ব্যক্ত করেছেন তবে যেখানে ব্যক্ত করেছেন অত্যন্ত পারফেক্ট ভাবে আলহামদুলিল্লাহ অত্যন্ত পারফেক্টভাবে তিনি মানে তার কথা উল্লেখ করেছেন এই কিতাবের মধ্যে তিনি সতেরোটার মতো অধ্যায়ে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আসছেন আমরা ইশা এই অধ্যায়গুলা দেখি যে তিনি কি কি বিষয় এখানে নিয়ে আসছেন প্রথম অধ্যায়ে তিনি নিয়ে আসছেন on the command of Jihad against the non-believer and its mandate and the stern warning against those who don't practice Jihad Allah subhanahu wa hukum Jihad-er-bapare abam itar aborsha kata abam tadir-gurudya-shatar Jihad korena ewaaddaay tini Jihad-er-hukum এবং যারা জিহাদ করে না তাদের ব্যাপারে কি পানিশমেন্ট আছে এটা কোরআনাহ এবং সালাফ সাল থেকে নিয়ে এসেছেন দ্বিতীয় অধ্যায় তিনি কাবার করেছেন মুজাহিদিনদের ব্যাপারে এবং জিহাদের ফাজিলাতের ব্যাপারে দ্য বার্চুস অফ জিহাদ অ্যান্ড মুজাহিদিন জিহাদ এবং যে ফাজিলাত এ অধ্যায়ে তিনি নিয়ে এসেছেন যেরকম দ্য বার্চুস অফ জিহাদ জিহাদের ফাজিলাত তারপরে জিহাদ হচ্ছে সোলাতের পরে সর্বোত্তম ইবাদত এবং তিনি নিয়ে এসেছেন এখানে জিহাদ ইজ দা গ্রেটেস্ট ডিড আফটার বিলিভিং ইন আল্লাহ আল্লাহর প্রতি ইমান আনার পরে জিহাদ হচ্ছে সর্বোত্তম আমার এবং তিনি এখানে নিয়ে এসেছেন jihad is greater than worshiping in the house of allah and serving it and serving the pilgrims man haj ebong hajider ke sadh kore theo jihad hocche mane uttom tar pore tini ei reference kore niye esechen je jihad hocche shorbottam amol allah subhanahu wa ta'ala r kache shorbottam posondonio amal ebong mujahidin ra hocche manush manusher moddhe mane shorbottam byakti manusher moddhe এভরিথিং তিনি এখানে এ জাতীয় সবগুলা বিষয় নিয়ে আসেছেন তারপরে তৃতীয় অধ্যায় তিনি এখানে কাভার করেছেন দ্য ভার্চুজ অফ স্পেন্ডিং ইন দ্য কজ অফ আল্লাহ আল্লা রাস্তায় ব্যয় করার বিষয় আল্লাহ পথে ব্যয় করা জিহাদের জন্য ব্যয় করার বিষয় তিনি এখানে দুইটা সাব অধ্যায় আনেছেন দ্য পানিশমেন্ট অফ উইথ হোল্ডিং ওয়েলথ ফ্রম বিং স্প্যান্ড ইন পথ অফ আল্লাহ আল্লাহর পথে ব্যয় করা থেকে বিরত থাকার যে পানিশমেন্ট এটা তিনি এখানে নিয়েছেন সম্পদ ধরে রাখার ব্যাপার উইথহোল সম্পদ ধরে রাখার ব্যাপারে আল্লাহর পথে ব্যয় না করে এবং দ্বিতীয় হিসেবে তিনি নিয়ে যে ভার্চুস অফ প্রোভাইডিং ফর দ্য ফাইটার্স ইন দ্য পাথ অফ আল্লাহ অ্যান্ড টেকিং কেয়ার অব দেয়ার ফ্যামিলিস হুকুম কি ফাজিলত কিংক্রান্ত বিস্তারিত নিয়ে এসেছেন দা ভার্চুস অফ গার্ডিং অন আল্লাহ তারপরে দ্য পিরিয়ড অফ বিং স্টেশন মানে কতক্ষণ অবস্থান করা स्तार गार्ड करत पंचम अध्ययन द रिंग एंड टार्गेट शुटिंग टार्गेट शुटिंग टार्गेट प्रैक्टिस करपारे फजिलत की रुलिंग छोट छोट सब अध्याय जे रख्यूज अब टार्गेट शूटिंग টার্গেট এর ফাজিলাত রুলস অফ বেটিং অ্যান্ড রেসিং অ্যান্ড টার্গেট শ্যুটিং রেস রেস করা দ্যাট মিনস ঘোর দৌড় প্রতিযোগিতা এবং দোর প্রতিযোগিতা এবং টার্গেট শুটিং এটার রোলিংস কি এবং এরপরে ফাদিলাত কি এবং তিনি নিয়ে এসেছেন তাদের ব্যাপারে ওয়ার্নিং যারা টার্গেট শুটিং শিখলো অতপর এটাকে ভুলে গেল। অতপর তিনি নিয়ে এসেছেন দ্য ভার্চুজ অফ সোর্ড মানে সোর্ডের ফাজিলাত কী দ্যাট মিন্স তরবারের ফাজিলাত কি। দ্য বার্চুস অফ কিলিং এ নন বিলিভার ফর দ্য শেখ অফ আল্লাহ আল্লাহর জন্য কুফারদেরকে হত্যা করার কি ফাজিলত অষ্টম অধ্যায় তিনি কাবার করেছেন The virtues of an individual or a small group immersing themselves within a large army of non-believers in search of martyrdom and causing damage to in the enemy. That means, the sixth group, which is a big group of martyrdom, is hmm. a great damage to the enemy, which is similar to the enemy. নবম অধ্যায়ে তিনি নিয়ে এসেছেন অন বা দ্বন্দ্ব যুদ্ধ বলা বা সমুখয অধ্যায়ে করেছেন ব্যাটেল যুদ্ধের সময় যে তার পিঠ দেখায় যে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে তার ব্যাপারে কি পানিশমেন্ট এবং এগারোতম অধ্যায়ে তিনি নিয়ে এসেছেন জিহাদের নিয়াদ সমূহ তিনি এখানে বেশ কিছু জিনিস নিয়ে এসেছেন যেরকম জিহাদের নিয়ত অনেকের বিভিন্ন রকম নিয়ত থাকে যেরকম কেউ আল্লাহর সন্তুষ্টি লোকে কেউ ইসলামকে লাভ করে এবং কেউ জান্নাত পাওয়ার উদ্দেশ্যে এই নিয়াতে জিহাদ করে কেউ তার সেলফ ডিফেন্সের জন্য তারপরে কেউ জিহাদ করে জিহাদ আল্লাহর জন্য প্লাস সে গানিমা অর্জন করার জন্য তারপরে কেউ শুধুমাত্র গানিমা পাওয়ার জন্য এভরিথিং এই জাতীয় মানে নিয়াদ গুলা কি কি আল্লাহ প্রার্থনা করা এবং এটা পাওয়া এবং শাহিদের কি ফাজিলত শাহাদার কি ফাজিলাত এই জিনিসগুলা তিনি নিয়ে এসেছেন তিনি এখানে কাবার করেছেন যে মাটি শাহিদের দেহকে খায় না তারপরে তিনি শাহীদদের কি রকম এখানে তিনি বেশ কিছু জিনিস খাবার করেছেন যে মৃত্যুর যে যন্ত্রণা সেটা অনুভব করে না তারপরে তার রক্তের প্রথম ফটা পড়ার পূর্বেই যে সব গুণাগুলো ক্ষমা করে দেওয়া হয় তারপরে ফেরেস্তারা তাকে সেট দেয় ছায়া দেয় তাদের পাখা সমূহ দ্বারা তারপরে তাদেরকে রান্নাতে সুসংবাদ দেয় তারপরে শহীদদের আত্মা জান্নাতে আল্লাহর আরসের নিচে সবুজ পাখির মধ্যে তাদের আত্মা থাকে এবং সর্বশেষ হরুল আইন এই জাতীয় মানে ফাজিলাদ সমূহ তিনি এখানে কাভার করেছেন মাটারডারে অতপর তেরোতম অধ্যায় তিনি নিয়ে এসেছেন দ্য রুলিংস অফ রিগার্ডিং মুসলিম পিও ডব্লিউস দ্যাট মিনস মুসলিম প্রেজনার্দের ব্যাপারে কি রুলিংস অত চোদ্দতম অধ্যায়ে তিনি কাভার করেছেন হিস্টরি অফ জিহাদ তিনি আল্লাহ রাসুদ সাল্লা থেকে শুরু করে তার সময় পর্যন্ত জিহাদের তিনি কভার করেছেন পনেরোতম অধ্যায়ে তিনি কাভার করেছেন কোরেজ অ্যান্ড ফেয়ার ভীতি এবং সাহসিকতা এ বিষয়ে তিনি এখানে নিয়ে এসেছেন যে হাউ টু ওভারকাম ফেয়ার কিভাবে ভয়কে জয় করতে হবে ভয়কে দূর করতে হবে ভয়কে কাম করে হবে তারপরে এই উমার উদ্দেশ্যে কিছু দৃষ্টান্ত তিনি এখানে ষোলোতম অধ্যায় তিনি কাবার করেছেন মুজাহিদ নো এখানে তিনি অনেকগুলা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছেন যে প্রয়োজনীয় কিছু রোলিংস যেটা মুজাহিদদের অবশ্যই জানা প্রয়োজন যেরকম গানিমা সম্পর্কে গালুল সম্পর্কে তারপরে সতেরোতম অধ্যায় তিনি নিয়ে এসেছেন এ ব্রিফ চ্যাপ্টার অন দা আর্ট অফ ওয়ার আল্লাহ যে একটা বিস্তারিত অধ্যায় আর্ট অফ ওয়ার যুদ্ধের কৌশল সম্পর্কে এই হচ্ছে মোটামুটি উনি কিতাবের মধ্যে যে জিনিসগুলো আহমদ ইব্রাহিম মোহাম্মদ আল দিমাসী আল দুমিয়া তিনি শাহাদা লাভ করেন সুহান আল্লাহ আটশো চোদ্দ হিজড়িতে দ্যাট মিনস এই বইয়ের লেখক যা বলছেন তিনি তার আমলের মধ্যে এটা বাস্তবায়ন করছেন এটা লাইভ বাস্তব ইভেন এ ব্যাপারে আছে যে তিনি এই কিতাবটা রচনা করার নয় মাস পরে করেন। তিনি মূলত হচ্ছে সিরিয়ার যে তিনি এখান থেকে মধ্যে তিনি হিজরত করেন এটা আমরা পাই যে আমাদের পূর্ববর্তী স্কলার যারা ছিলেন তারা আল্লাহ সন্তুষ্টি লক্ষ্যে দিনের জ্ঞান অর্জনের উদ্দেশ্যে রিহাদ করার উদ্দেশ্যে রিবাতের উদ্দেশ্যে তারা হিজরত করতেন এবং আমাদের মতো এই সময় তাদের এরকম পাসপোর্ট বা এটা সেটার প্রয়োজন পড়তো না তাদের একটাই পাসপোর্ট ছিল তারা এই মাধ্যমে পূর্ব থেকে পশ্চিমে করতেন করতেন এরকম করতে হইতো না যে একটা কান্ট্রিতে যা পাঁচ বছর থাকতে হবে তার মানে সিটিজেনশিপ নিতে হবে এই জাতীয় কিছু এই শাইক ওনার ব্যাপারে পূর্ববর্তী স্কলাররা যা বলেছেন আমরা এখানে কিছু জিনিস মেনশন করবো ইনশাআল্লাহ এর পূর্বে আমরা এটাই বলতে চাচ্ছি যে এটাই হচ্ছে বৈশিষ্ট্য যে মানে তিনি যা বলছেন কথা এবং কাজের বাস্তবায়ন আমরা দেখতে পাই আলহামদুলিল্লাহ এবং এ ব্যাপারে উত্তম একটা কথা আছে সায়দ কুতুব রহিমাউল্লাহ তিনি বলেছেন যে আওয়ার ওয়ার্ডস আর ড্যাড আনটিল উই গিভ দ্যাম লাইফ উইথ আওয়ার ব্লাড মানে আমাদের কথাগুলো মৃত যতক্ষণ না আমাদের কথার বাস্তবায়ন আমরা করি আমাদের রক্ত দ্বারা তো আলহামদুলিল্লাহ মধ্যে আমরা এটা বাস্তবতা খুঁজে পাই এবং এটার ইনশাল্লাহ এর মধ্যে নিহিত আছে এই জন্য ইনশাল্লাহ এই সময় পর্যন্ত জিহাদের উপরে লিখিত এটাকে গ্রহণ করা হয়। এবং উপ করে এই স্কলার সম্পর্কে আল শাখারি ইবনে হাজার রহিমাউল্লা এর একজন বিশেষ ছাত্র তিনি বলছেন যে তিনি সবসময় ভালো কাজ করার জন্য ট্রাইড করতেন খুবই সচেষ্ট থাকতেন সব সবসময় ভালো কাজ করার জন্য এবং তিনি লুকচক্ষুর আড়ালে থাকতে পছন্দ করতেন নিজেকে হাইট করতে পছন্দ করতেন তিনি তার জ্ঞানের জন্য তার অলম্যের জন্য তিনি কখনোই অহংকার করতেন না অপরদিকে যারা তাকে মানে চিনত না তারা তাকে একজন সাধারণ মানুষ মনে করত অর্থাৎ তিনি এরকম স্পেশাল কোনো পোশাক করতেন না এরকম কোনো স্পেশাল ভাব দেখাইতেন না যে আমি একজন স্কলার বা এরকম মানে অন্যরা তাকে আলাদা করতে ওনাকে আলাদা করতে পারতেন একজন সাধারণ মানুষের মতো তিনি লাইফ লিড করতেন তিনি ছিলেন সুন্দর দারির অধিকারী মাজারি আকৃতির সুদর্শন একজন ব্যক্তি আল শাকারি বলেন যে তিনি ততক্ষণ পর্যন্ত রিবাত এবং সিহাদের মধ্যে অংশগ্রহণ করেন যতক্ষণ না তিনি সাহাদা লাভ করেন। করেন্লাহ আবু ইমার বলেন যে তিনি ছিলেন একজন শাহিখ ইমাম স্কলার এবং দৃষ্টান্ত স্থাপনকারী আমরা যা বলছিলাম যে এই কিতাব রচনা করার নয় মাস পরে তিনি আটশো চোদ্দো রোমানদের সাথে একটা ফাইট হয় এটা হচ্ছে মিশরের তিনা গ্রামে ওখানে ইবনে নুহাজ তিনি নেতৃত্ব দেন ওই জিহাদের এবং মুসলিমদের সাহায্যের মানে সাহায্যের জন্য তিনি লড়াই করেন এবং ততক্ষণ পর্যন্ত ফাইট করেন তিনি জিহাদ থেকে তার পিঠ দেখান নাই तीन शहदा बरण करें अल्ला तालार दुआ करके सर्वप्रथमे जिनने कितबर भूमिकार मध्य मूल अधिकार कर जिहदर अर्थ की जिह् हुकुम की ए এটার ব্যাপারে যে একটা গ্রেট একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং আছে বড় জিহাদ এবং ছোটো জিহাদ এই জিনিসগুলো সম্পর্কে তো প্রথমত আমরা জিহাদের অর্থের ব্যাপারে আসি আমরা জানি যে প্রত্যেকটা শব্দ একটা শাব্দিক বা লিঙ্গুইস্টিক একটা মিনিং থাকে এবং যখন একটা শব্দ ইসলামে আসে ইসলামের মধ্যে একটা শব্দ ইউজ করা হয় তখন এটার একটা সারিয়াহিং মিনিং দাঁড়ায় যেরকম আমরা দেখি সলাহাতের ব্যাপারে আরবদের মধ্যে সলাাদ শব্দটা প্রচলিত ছিল এবং তারা এটাকে দোয়া অর্থে নিত যখনই ইসলামে এটাকে অন্তর্ভুক্ত হয়েছে তখন এটার একটা নির্দিষ্ট সারিয়াই মিনিং দাঁড়াইছে এবং এটা আমরা জানি যে তাকবীর থেকে সালাম পর্যন্ত যে যে কাজগুলো এটাকে কমপ্লিটলি এটাকে বলা হয় সলাদ অনুরূপভাবে জিহাদ সাধারণভাবে শাব্দিক অর্থে যেরকম লিসান আল আরব এই এখানে এসেছে যে শত্রুতের বিরুদ্ধে যুদ্ধ করা কথা এবং কাজের দ্বারা সকল অন্তর্ভুক্ত। আরাবের প্রচেষ্টার মুজমে মাতান আল লোগাহ এই কিতাব এসেছে যে সাধারণভাবে জিহাদ শব্দটিতে ব্যবহৃত হয় সত্যের জন্য যুদ্ধের অর্থ হওয়ার ক্ষেত্রে আর এমনিতে সাধারণভাবে জিহাদ শব্দের অর্থ হচ্ছে কোন জিনিস অর্জন করার জন্য স্ট্রাইক করা মানে সর্বাত্মক প্রচেষ্টা করা এটাকে জিহাদ বলা হয় এটা হইতে পারে যে জিহাদ আল্লাহর জন্য জিহাদ শয়তানের জন্য জিহাদ অর্থ সম্পদ অর্জনের জন্য জিহাদ বাড়ি গাড়ি অর্জন করার জন্য জিহাদ একজন সুন্দর নারীকে বিয়ে করার জন্য এটা হচ্ছে লিঙ্গুইস্টিক ক্ষেত্রে শাব্দিক করতে জিহাদ কিন্তু যখন এটা হবে সারাভাবে তখন এটা হবে সেফ আল্লাহর জন্য পিতাল মানে হচ্ছে ফাইট করা আল্লাহর জন্য যেরকম এ ব্যাপারে হানাফি কিতাব আল ইনায়া সার আল হিদায়া এখানে এসেছে যে সত্য দিনের দিকে আহ্বান এবং তাদের বিরুদ্ধে জীবন দিয়ে যুদ্ধ করা যারা এটাকে অবিশ্বাস করে এবং সম্পদ দ্বারা অর্থাৎ জীবন এবং সম্পদ দ্বারা যারা এই দিনকে অবিশ্বাস করে তাদের বিরুদ্ধে ফাইট করা এবং এই দিনের দিকে আহ্বান করা আল সিরাজি গ্রন্থে তিনি এখানে নিয়ে এসেছেন যেহাদ হচ্ছে ফাইট কমপ্লিটলি স্পষ্টভাবে তিনি বলছেন যে জিহাদ হচ্ছে ফাইট হচ্ছে যুদ্ধ করা কিতাবের মধ্যে মালিক মাঝহের এখানে বলা হয়েছে জিহাদ হল মুসলিমরা যুদ্ধে যুদ্ধেরত হওয়া কুফারদের বিরুদ্ধে যাদের মুসলিমদের সাথে কোন শান্তি চুক্তি নেই কোন জিম্মা কোনো শান্তি চুক্তি নেই তাদের এগেনস্টে মুসলিমরা তাদের বিরুদ্ধে যুদ্ধরত হওয়া এবং এই যুদ্ধে আল্লাহর কালেমাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আল্লাহর কালিমাকে উচ্ছেদ তুলে ধরার লক্ষ্যে জিহাদ হলো অবিশ্বাসী কুফফারদের বিরুদ্ধে লড়াই যখন তারা মুসলিমদের ল্যান্ডে আক্রমণ করে এবং যখন মুসলিমগণ অমুসলিমদের মাটিতে তাদেরকে আক্রমণ করে দুইটাই এখানে ভুল আন্ডারস্ট্যান্ডিং এর কোন জিহাদ দুইটাই এক হচ্ছে যে মুসলিমদের ল্যান্ডে যখন তারা প্রবেশ করে তখন তাদের মানে এগেনস্ট ফাইট করা মুসলিমরা আবার তাদের ল্যান্ডে প্রবেশ করে তাদের এগেনস্টে ফাইট করা এই দুইটাই জিহাদ স্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম এটার সারি অর্থ হচ্ছে আল্লা রাস্তায় যান এবং মাল দ্বারা প্রচেষ্টা করা তো জিহাদ আছে একটা সাধারণ মিনিং মানে জেনারেল মিনিং এটা ব্রড রেঞ্জ কাভার করে এটা অনেক বিশাল মিনিং কাভার করে দ্যাট মিনস তিতাল হচ্ছে একটা স্পেসিফিক মিনিং পিতালকে সাজানোর জন্য যে যে প্রচেষ্টাগুলা এটাও জিহাদের অন্তর্ভুক্ত যেরকম অর্থের যোগান দেওয়া এটা একটা ইনিংস অস্ত্র সামগ্রী সংগ্রহ করা এটার জন্য প্রস্তুতি নেওয়া তারপরে এটার জন্য যাবতীয় সরঞ্জাম ব্যবস্থা করা এটা জিহাদের অন্তর্ভুক্ত আর যখন পিতাল বলা হবে এটা হচ্ছে স্পেসিফিকলি ফাইট শত্রুর মুখোমুখি হয়ে তাদের এগেনস্টে ফাইট করে তাদেরকে হত্যা করা তারপরে রিবাত রিবাদ শব্দের অর্থ হচ্ছে जे रख शब्दिक अर्थ हे क्या बाधा जे रम एक ता उठके मध्य बाधा ये रिवार शब्दिक अर्थे किंतु जखी अर्थे से शत्रु निकटवर्ती सीमांत अवस्थान नेवा যেখানে শত্রুদের দ্বারা করা হয় গার্ড করার জন্য এবং যে এই রিবাতে দণ্ডায়মান হয় তাকে মোর বলা হয় তারপরে গাজুয়া এটার ভাষাগত বা লিঙ্গুইস্টিক মিনিং হচ্ছে অনুসরণ করা আর ইসলামের স্যার এই পরিবাসায় হচ্ছে শত্রুকে তাড়া করা জিহাদের হুকুম কি তিনি এই সাব অধ্যায় তিনি এখানে নিয়ে এসেছেন যে ইসলামে ফার্ক যে ডিউটিগুলা আল্লাহ সুবাহ করেছেন যে ডিউটিগুলা এগুলা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ফার্দুল আইন আর একটা হচ্ছে ফার্দুল কিফায়া ফার্দুল আইন হচ্ছে ওই বিষয় যেটা হচ্ছে ব্যক্তিগত দায়িত্ব ব্যক্তিগতভাবে যে জিনিসটা ফার্দ যেরকম সলাাদ এটা হচ্ছে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের উপরে ফার্ক যেরকম সিয়াম এটা প্রত্যেক ইন্ডিভিজুয়ালের উপরে ফার্ক সুতরাং কিন্তু যদি মুসলিমদের যথেষ্ট সংখ্যক ব্যক্তি ওই ডিউটিকে পালন করার জন্য হয় এবং এই কাজটা এটা সম্পাদন করা হয় এই ডিউটিটা এই অপ্লিকেশনটা ফিল করা হয় তখন এটা অর্থাৎ এটা হচ্ছে ফার্দুল কিফায়া উদাহরণস্বরূপ যেরকম জানাজার সলাহ যেরকম মুসলিমদের মধ্যে কেউ যদি মারা যায় তাকে জানাজার সলাহ করা মুসলিমদের মধ্যে যথেষ্ট সংখ্যক যদি এটাতে ফিল আপ করে তখন এটা তাদের সবার তরফ থেকে এটা আদায় হয়ে যায় কিন্তু যতক্ষণ না যথেষ্ট সংখ্যক ব্যক্তি এটাকে রতক্ষণ পর্যন্ত এটা প্রত্যেক মানে ইন্ডিভিজুয়ালের উপরে অব্লিকেশন থাকে যতক্ষণ না এই ডিঠিটা ফিল হবে ততক্ষণ এটা অন্যরা এটা থেকে অব্যাহতি পাবে না সবাই এটার জন্য দায়িত্বশীল থাকবে যেরকম আমর বিল মা আরুফ নাহিয়ানের আদেশ ও সৎ কাজের নিষেধ এটা যদি মুসলিমদের মধ্যে একটা গ্রুপ এই দায়িত্বটা পালন করে তাহলে এটা সবাই এই দায়িত্ব থেকে মুক্তি পাবে আর যদি কেউ না করে যতক্ষণ না না করে এটা সবার প্রতি অব্লিগেশন প্রত্যেক ব্যক্তি প্রতি অব্লিগেশন থেকে যায় এই জিহাদ এর ব্যাপারে অধিকাংশ ফোকাহা দের অভিমত হচ্ছে এটা হচ্ছে ফার্দুল কি এটা হচ্ছে একটা কালেক্টিভ অব্লিকেশন অর্থাৎ এটা সবাই আদিষ্ট কিন্তু যদি যথেষ্ট সংখ্যক লোক এটাতে রত হয় তাহলে এই অবলিকেশনটা পালন হয়ে যাবে আল হিদায়া হানাফি গ্রন্থে তিনি এখানে বর্ণনা করেছেন যে অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ হয়েছে যদিও তারা যুদ্ধ আরম্ভ না করে এবং সাধারণভাবে এটাই হচ্ছে ইসলামের বিষয়বস্তু আলমুগ্নি কিতাবে রয়েছে যে জিহাদ প্রত্যেক ব্যক্তির উপরে দায়িত্ব রূপে গণ্য হয় প্রত্যেক ব্যক্তির উপরে ফার্দ জিহাদ এবং আলমুগ্নি কিতাবে এখানে আনা হয়েছে যে জিহাদ তিন ক্ষেত্রে হচ্ছে ফার্দুল আইন হয়ে যায় মানে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের উপরে ফার্ক হয়ে যায় এক নাম্বার ইনস্ট্যান্ট হচ্ছে যে যখন শত্রু পরস্পর মুখোমুখি হয় মুসলিমরা কুফারদের মুখোমুখি হয় ওই মুসলিম বাহিনীতে যারা আছে তাদের এখান থেকে পলায়ন করা পিঠ দেখানো এটা তাদের জন্য জায়াজ নয় এবং এই অবস্থায় তার জন্য ফার্দুলাইন তার ব্যক্তিগতভাবে এটা ফার এখান থেকে সে পিঠ দেখাতে পারবে না ব্যয় করতে পারবেন দ্বিতীয় হচ্ছে যে যদি কুফাররা মুসলিমদের ল্যান্ডে প্রবেশ করে কুফাররা ইনভেডাররা যদি মুসলিমদের ল্যান্ডে প্রবেশ করে তখন এটা এখানে প্রবেশ করে ওই অঞ্চলের এবং এর সারাউন্ডিংয়ের সমস্ত মুসলিমদের উপরে এটা ইন্ডিভিজুয়াল ডিউটি অব্লিকেশন ইন্ডিভিজুয়াল সালাতের মতো সিয়াম মতো যে এই কুফারদেরকে তাদের ল্যান্ড থেকে বের করে দাও যেরকম গুফ্ফাররা ইরাকের মধ্যে প্রবেশ করেছে আফগানিস্তানে প্রবেশ করেছে এখানে প্রত্যেক মুসলিমদের জন্য ব্যক্তিগতভাবে ফার যে তাদেরকে মুসলিমদের ল্যান্ড থেকে বের করে দেওয়া তারপরে আলমুগ্নি কিতাব এসেছে তিন নম্বর ইনস্টিডেন্ট হচ্ছে যখন খালিফ বা ইমাম কল করবেন জিহাদের জন্য তখন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির প্রতি এটা ব্যক্তিগত অব্লিগেশন হয়ে যায় জিহাদে অংশগ্রহণ করা ইবনে হাজম রহিমাহুল্লাহ তিনি বলেন জিহাদ হচ্ছে মুসলিমদের জন্য ফার্গ যদি কিছু মানুষ সে দায়িত্ব পালন করে সীমান্ত রক্ষার মাধ্যমে এবং তাদের নিজেদের ভূমিতে শত্রুর সাথে যুদ্ধ করে এবং তা জয় করে তবে অন্য মুসলিমরাও দায়িত্ব থেকে অব্যাহতি লাভ করবে নতুবা এটা প্রত্যেক মুসলিমের পরে অবশ্য কর্তব্য এটা হচ্ছে ফার্দুল আইন ایاتون زیدی এখানে মেনশন করেছেন সূরা তাওবার যে 41 নাম্বার আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এখানে বলেছেন ফিল ফুরুখফা ফা ওয়া ذلكم خير لكم ان كنتم تعلمون الله بيقول سنه انفروا خفافا وثقالا واجاهدوا واجاهدوا باموالكم وانفسكم في سبيل الله ذلكم خير لكم ان كنتم تعلمون আল্লাহ বলেছেন যে অভিযানে বের হয়ে যাও ইন ফিরু বের হয়ে যাও খিফাফাও আছে কালা হালকা অথবা ভারী অবস্থায় এবং তোমরা কি করো আল্লাহ রাস্তায় ফাইট করো তোমাদের জীবন এবং সম্পদ দ্বারা এটাই উত্তম যদি তোমরা জানতে তো এই হচ্ছে জিহাদের হুকুম সাধারণভাবে আমরা বুঝতে পারলাম জিহাদ হচ্ছে ফার্দুল কিফায়া যথেষ্ট সংখ্যক ব্যক্তি যদি এটাতে রত হয় তাহলে সমস্ত মুসলিমরা এটা থেকে অব্যাহতি পাবে আর কিছু কিছু ইনসিডেন্ট আছে যখন এই জিহাদ হয়ে যায় ফার্দুল আইন ইন্ডিভিজুয়াল ফার্থ যা যেরকম বর্তমান সময়ে চলতেছে জিহাদের অব্লিগেশন ব্যক্তিগতভাবে অব্লিগেশন হওয়ার ইন্ডিভিজুয়াল ফার্থ বা ফার্দুল আইন হওয়ার জন্য যতগুলো কজ আছে কারণ আছে এই সবগুলা কারণ এই সময় আমরা দেখি যে ফিল করে মুসলিম সমস্ত মুসলিমদের উপরে এখন ফার্দুল আইন যে যেখানে তাদের অধিকাংশ ল্যান্ড গুলা মোস্ট অফ ল্যান্ড গুলা কুফাররা নিয়ে গেছে মুসলিম নারী পুরুষদেরকে হত্যা করতেছে বন্দী করতে যত ধরনের অপরেশন আছে এই ল্যান্ডের সমস্ত দুনিয়ার মধ্যে চালাচ্ছে এই অবস্থায় প্রত্যেক সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তির উপরে নারী পুরুষ সবার প্রতি এটা হচ্ছে ফার্দুল আইন অতপর তিনি তার কিতাবের মধ্যে নিয়ে এসেছেন যে এ ব্যাপারে যে মিসকনসেপশন আছে জিহাদকে যে ছোট এবং বড় শ্রেণীতে ভাগ করা হয় এখানে ওই হাদিসটা মেনশন করা হয় যে আমরা ছোট জিহাদ থেকে প্রত্যাবর্তন করলাম বড় জিহাদের দিকে মানে নফসের জিহাদের দিকে তিনি বলছেন যে এই হাদিসটা সঠিক নয় এবং এই হাদিস বর্ণনাকারীদের মধ্যে কেউ এই হাদিসটা বর্ণনা করেন নাই ইমনি তাইনা রহিমাল্লা বলছে যে আমরা ছোট জিহাদ থেকে প্রত্যাবর্তন করলাম বড় জিহাদের দিকে মানে নফসের দিকে এই হাদিসটা হচ্ছে একটা জাল হাদিস মানে বানানো হাদিস এটার কোনো অথেন্টিক কোনো চেইন নাই এবং এটা হাদিস বর্ণাকারী কর্তৃক বর্ণিত নয় যাদের রসুল সাল্লাস্লামের বাণী তার পদক্ষেপ বা কুফারদের বিরুদ্ধে তার রিহাজ সম্পর্কে জ্ঞান রয়েছে এরকম কোন হাদিস বর্ণাকারীদের থেকে হাদিস পাওয়া যায় না তিনি বলছেন যে প্রকৃতপক্ষে কুফারদের বিরুদ্ধে যুদ্ধ করাই হচ্ছে সবচেয়ে প্রধান কাজ একজন মানুষের পক্ষে এর চেয়ে বড় কোনো কাজ করা সম্ভব নয় সুফান কোন কাজ করা সম্ভব নয় জিহাদ বলতে যে অ্যাকচুয়ালি মানে কাফের দির বিরুদ্ধেই যুদ্ধ করা কে বোঝায় এটার কিছু প্রমাণ আমরা ইশাল এখান থেকে দেখব যেরকম তারা অগ্রগামী হয়ে গেল তারা কমপ্লেন করতে আসছে তখন রসুল সাল্লাহাম বললেন যে মহিলাদের জিহাদ হলো হাজ এখানে এটা স্পষ্ট যে জিহাদের অর্থ হচ্ছে লড়াই করা যদি এর মানে আত্মার সাথে যুদ্ধ করাই হতো তবে কেন মহিলারা তা করতে পারে না সবাই করতে পারে স্পেসিফাই করছেন যে মহিলাদের জন্য ইয়া হচ্ছে যে হাজ তার মানে হচ্ছে জিহাদটা হচ্ছে কুফারদের এগেনস্টে ফাইট করা এটা নফসের নয়। তারপরে আমরা দেখি যে এ সংক্রান্ত কিছু হাদিস যেরকম আবু প্রশ্ন করা হয় যে সমর্থ হবে না তৃতীয়বারে বললেন যে মুজাহিদ্দের সমতুল্য ওই ব্যক্তি যে ততক্ষণ পর্যন্ত অনবরত সিয়াম রাখে সলা আদায় করে যতক্ষণ না ওই মুজাহিদ ফিরে আসে সুফান মুসলিম শরীফের হাদিস দ্যাট যুদ্ধ থেকে ফিরে আসে এখানে স্পষ্ট ভাবে যে যতক্ষণ না সে যুদ্ধ থেকে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত তুমি করতে সক্ষম হইবা যে নিয়মিত সিয়ান এবং সালাদ তাহলে যদি এটা আত্মার বিরুদ্ধে নক্সের বিরুদ্ধে জিহাদ হচ্ছে আসবে সে তো ঘরে বসে এটা করতে পারতো তারপরে আবু হরাই রাজিয়াল থেকে অন্ন হাজি সে আসছে রসুল সাল্লাহামকে প্রশ্ন করা হয় যে হে আল্লাহ রসুল আমাকে এমন কোন কাজের নির্দেশ দিন যা জিহাদের সমতুল্য তিনি বলেন তিনি তুমি কি মসজিদে প্রবেশ করে অনবরত কোন বিরতি না দিয়ে সলাত এবং সিয়াম রাখতে পারবে মুক্তি বলল যে কে এমন করতে পারবে কেউ এটা সক্ষম হবে না তাও বুখারি এটা এসেছে তারপরে সাহিত্যে এসেছে আবু হুরায় থেকে বর্ণিত যে একবার একজন সাহাবা একটা উপত্যকার পাশ দিয়ে যাচ্ছিলেন যেখানে পরিষ্কার পানির ঝর্ণা প্রবাহিত ছিল অত্যন্ত সুন্দর পানি প্রবাহিত হচ্ছিল তিনি বলেন যে আমি যদি আমাকে মানুষদের থেকে নিজেকে নিঃসঙ্গ করতাম এবং আমি এই ভ্যালির মধ্যে এই উপত্যকার মধ্যে বসবাস করে আল্লাহর ইবাদত করতে পারতাম কিন্তু আমি রসুল সা্লা কাছে অনুমতি না নেওয়া পর্যন্ত এটা করবো না তিনি খুবই আকাঙ্ক্ষা করলেন ইচ্ছা করলেন যে আমি মানুষদের থেকে দূরে থাকবো কাউকে কষ্ট দিব না নিঃসঙ্গভাবে একান্ত মানে নিমগ্নভাবে এক ইবাদত করবো এই মধ্যে উপতকার মধ্যে তো তিনি বললেন যে আমি রসুলা সালাম থেকে এটা অনুমতি না নিয়ে করব না যখন তিনি রসুলসলামের কাছে এটা মেনশন করলেন রসুল যে এটা করবা না নিজ বাড়িতে সত্তর বছর সলাৎ আদায় করার আল্লাহর রাস্তায় অবস্থান করা অনেক বেশি উত্তম তুমি কি চাও না যে আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং জান্নাতে দাখিল করুন আল্লাহ রসুল বলেন যে। যুদ্ধ করো। আল্লাহর রাস্তায় কারণ উটের বাচ্চা দুধ পান করানো অথবা দুধ দোহানো দুই ধরনের বর্ণনা আসছে অথবা উটের বাচ্চা একবার দুধ খাওয়া থেকে আরেকবার দুধ খাওয়ার মধ্যবর্তী যে সময় যা ফিউ আওয়ার্স কয়েক ঘন্টা এই সময় যে ফাইট করে তার জন্য জানার নিশ্চিত সুতরাং দেখি আমরা এখানে একদম স্পেসিফিকলি পাওয়া যায় যে ওই সাহাবিটা এবং বিরুদ্ধে ফাইট করতে চাইছিল থেকে জীবন জীবনযাপন করবে এবং একান্ত নিবিষ্ট আল্লাহর ইবাদত করবে এই জিনিসটা আল্লাহ রসুল থেকে অনুমতি দিয়েছিলেন আল্লাহ রসুল বললেন যে তুমি ফাইট করো এবং তুমি কি চাও না যে মানে আল্লাহ তোমাকে ক্ষমা করুন আল্লাহ রসুল নির্দেশ দিলেন দ্যাট মিনস কি জিহাদ এটা হচ্ছে ফাইট ইবনি হাজার রহিমা উল্লাহ বলছেন যে যখনই ফি সাবিল্লা ব্যবহৃত হয় তখনই তা আল্লাহর প্রতি যুদ্ধ করাকে বোঝায় ইবনি সাহেবা আল মুসান্নফ এবং আল বাহির আল সুনানুবর আছে যে আউ সিদ্দিক তিনি তাদের সাথে সাথে হাঁটছিলেন এবং এ সময় তিনি বললেন যে তার কারণে আমাদের পাগুলোকে ধুল দূষিত করার জন্য সমস্ত প্রশংসা আল্লাহর তো ব্যক্তি বলল যে কিন্তু আমরা তো শুধু তাদের এগিয়ে দিতে এসেছি বিদায় বানিয়েছি আবু বাকের আলহাম বলেন যে আমরা তাদেরকে প্রস্তুত করে দিয়েছি এবং বিদায় দাঁড়িয়েছি এবং দোয়া করেছি তাদের জন্য এখানে লক্ষণীয় যে ওই ব্যক্তি আবু জন্য প্রশ্ন করে যে আমরা আমাদের পাগুলোকে ধুলো দিয়ে মেখেছি জন্য কারণ আল্লাহরটি দ্বারা রণক্ষেত্র বা যুদ্ধক্ষেত্রকে বুঝাইছিল অর্থাৎ আমরা তো সাইটির ক্ষেত্রে যাই না এখনো আবু বাকি রাজা বলেন যে আমরা যেহেতু তাদেরকে প্রিপেয়ার করছি তাদেরকে আগায় দিছি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি ইনশাআল্লাহ কারণ এই যা কিছু করছি এটা জিহাদের অন্তর্ভুক্ত দেখি তাদের কাছে তিনি এখানে মেনশন করছেন সালমান আল ফারসি রাজিয়াল বলেন রসুল সাল্লা বলেছেন আল্লাহ রাস্তায় একদিন অবস্থান করা এক মাসে সিয়াম পালন করা এবং এর রাতগুলো সলা করা অপেক্ষা উত্তম এবং যদি সে মৃত্যুবরণ করে তবে তার কাজের পুরস্কার যা সে করতো এটা চলতে থাকবে এবং তার রিজিক অবিরত থাকবে চালু থাকবে এবং সে কবরে ফেরেস্তাদের জিজ্ঞাসাবাদ থেকে রক্ষা পাবে সুফহান আল্লাহ মুসলিম শরীফের হাদিস তাহলে এই হাদিস থেকে আমরা দেখি যে যদি আল্লাহ রাস্তায় কোনো সাধারণ অর্থবোধক হতো এবং সকল ভালো কাজ করার অর্থ বহন করত। তবে উদ্ধৃত হাজি সে একমাস সিয়াম পালন করা এবং সলাৎ আদায় করার সেই উত্তম কথাটা ভিত্তীন হইতো এই কথাটা এনে মেনশন করার প্রয়োজন পড়তো না তার মানে আলদার রাস্তায় ফি সাবিল্লা যখন বলা হবে এটা তারা শত্রুর বিরুদ্ধে ফাইট করা বোঝাবে যেরকম আবদুল্লাহ বিন আমর জেল থেকে বর্ণিত রসুল সাল্লা বলেছেন যে দুই ধরনের সুখকে জাহার নামের আগুন স্পর্শ করবে না সেই সুখ যে আল্লার ভয় কাঁদে এবং সেই সুখ যা আল্লা রাস্তায় পাহারা দিয়ে রাত কাটায় এবং আমরা এটাও দেখতে পাই যে সালাফুস আলেহ থেকে যত কিতাব লিখিত আছে এসব কিতাবে ওনারা যখনই ফি মেনশন করেছেন এটা আল্লাহ রাস্তায় ফাইট করা কে মেনশন করেছেন এবং ওনারা এটাকে জিহাদ মেনশন করেন নাই সেরকম আল মুগনি ইবনে কোদামা আল ওম কিতাব ইমাম তারপরে আল মুদাওয়ানা ইমাম তারপরে আল মুক্ত এসব কিতাবের মধ্যে ওনারা যখনই জিহাদ শব্দটা মেনশন করেছেন ওনারা এখানে স্পষ্টভাবে ফাইট অর্থে এনেছেন কিতাল অর্থে এনেছেন আল্লাহ রাস্তায় জিহাদ করা অর্থে এনেছেন এছাড়াও আরো কিছু কিতাব যেরকম আল মোহালা ইবন হাজাম অধ্যায় তিনি এই জিনিসগুলো কভার করেছেন আমরা ইনশাল্লাহ পরবর্তীতে প্রত্যেকটা অধ্যায় ইনশাল্লাহ কভার করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এতটুকু ছিল আমাদের কিতাবের আমাদের যে টপিকস এর প্রথম যে ভূমিকা অংশ এটাকে আমরা আজকের ইনশাল্লাহ শেষ করলাম আল্লা সুবাহআর কাছে আমরা দোয়া করি যে আমাদের এই প্রচেষ্টাকে তিনি ইফলাস এবং বারাকার সাথে গ্রহণ করুন আল্লাহ আমাদের দিনের সঠিক এলম দ্বারা উপকৃত করুন এবং তার রাস্তায় যে অন্যতম অব্লিগেশন যে ফাইট এটাকে আমাদের সমস্ত মুসলিমরা যেন এই অব্লিগেশন তারা বুঝতে পারে এবং এখানে তারা টার্ন করে তারা যেন ফিরে আসে তাদের সঠিক দায়িত্ব পালনে আল্লাহ তাদের মধ্যে সঠিক বুঝ দান করুন হাঁ কাপ হামসাই লুকি